ইবনু আব্বাস রজ্লাহ তাইল আনহু হতে বর্ণিত তিনি বলেন নবী সাল আলসালাম কয়েকজন সাহাবিকে সঙ্গে নিয়ে উকাস বাজারের উদ্দেশ্যে রওনা করেন আর দুষ্ট জিনদের ঊর্ধ্বলোকের সংবাদ সংগ্রহের পথে প্রতিবন্ধকতা দেখা দেয় এবং তাদের দিকে অগ্নিপিণ্ড নিক্ষিপ্ত করা হয় কাজেই শয়তানরা তাদের সম্প্রদায়ের নিকট ফিরে আসে তারা জিজ্ঞেস করল তোমাদের কি হয়েছে তারা বলল আমাদের এবং আকাশের সংবাদ সংগ্রহের মধ্যে বাধা দেখা দিয়েছে এবং আমাদের দিকে অগ্নিপিণ্ড ছুঁড়ে মারা হয়েছে তখন তারা বলল নিশ্চয়ই গুরুত্বপূর্ণ একটা কিছু ঘটেছে বলেই তোমাদের এবং আকাশের সংবাদ সংগ্রহের মধ্যে বাধা সৃষ্টি হয়েছে কাজেই পৃথিবীর পূর্ব এবং পশ্চিমাঞ্চল পর্যন্ত ঘুরে দেখো কী কারণে তোমাদের ও আকাশের সংবাদ সংগ্রহের মধ্যে বাধা সৃষ্টি হয়েছে তাই তাদের যে দলটি তিহামার দিকে গিয়েছিল তারা নবী সাল আলাইসাল্লাম এর দিগরে অগ্রসর হল তিনি তখন উকাস বাজারের পথে নাখলা নামক স্থানে সাহাবিগণকে নিয়ে ফজরের সালাদ আদায় করছিলেন তারা যখন কোরআন শুনতে পেল তখন সেদিকে মনোনিবেশ করল অতঃপর তারা বলে উঠল আল্লাহর শপথ এটি তোমাদের আকাশের সংবাদ সংগ্রহের মধ্যে বাধা সৃষ্টি করেছে এমন সময় যখন তারা গোত্রের নিকট ফিরে আসলো এবং বলল হে আমাদের সম্প্রদায় আমরা এক আশ্চর্যজনক কুরআ শুনেছি যা সঠিক পথ নির্দেশ করে আমরা এতে মান এনেছি এবং কখনও আমরা আমাদের প্রতিপালকের সঙ্গে কাউকে শরীর স্থির করব না এ প্রসঙ্গেই আল্লাতালা তার নবী সাল্লাহ আলামের প্রতি অল উহিয়া ইলাইয়া সুরাহ নাজিল করেন মূলত তার নিকট জিনদের কথাবার্তাই ওয়াহি রূপে অবতীর্ণ করা হয়েছে